শতদল শতমত আর নয় আর নয় বৈষম্য নয় সামনের আনো তবে নয় পরাজয় পরাজমত আর নয় আর নয় বৈষম্য নয় সাম্যের আনোজয় তবে নয় পরাজয়। এক আল্লাহর পথে এক নায়কের মতে মুসলিম এ জাতির আসবে বিজয় আসবে বিজয় শতদাল শতমত আর নয় আর নয় বৈষম্য নয় সামনে কবে নয় পরে সকলে ওড়েছে সবাই বিপদ মাঝে বৈষম্যে আজ ভুগছে মানুষ এই জনসমাজে নিরাশা হতাশায় মন ভাঙা সকলে পড়েছে সবাই বিপদ মাঝে যদি চলে দিনে ভাবে যদি চলে দিনে ভাবে জনম যাবে ভাবে জীবনে কোন দিনের হবে না বিজয় শতদল আর নয় আর নয় বৈষাম্য নয় সাম্যের আনো তবে নয় পরাজয় এক আল্লাহর পথে এক নায়কের মতে মুসলিম এ জাতির আসবে বিজয় আসবে বিজয় আর আর নয় পাবে না বিজয় সমতা ছাড়া বৈষম্য কেন মুসলিম জাতি যারা। কন্ডল ছেড়ে দিয়ে না পাবে ফিরে পাবে ভ্রান্তি দূরে যাবে ভ্রাতিত্ব একদিন মুসলিম এ জাতির আসবে জয় শতদল শতমত আর নয় আর নয় বৈষাম্য নয় সামনের আনজয় তবে নয় পরাজয় এক আল্লাহার পথে এক নায়কের মত মুসলিম পরাজয় বৈষম্যের ওই শিকড় গুলো আজ উপড়ে ফেল কোরআন হাদিসের সত্যের সন্ধানে সত্য পথের পতাকা তোল বৈষম্যের ঐশিক ছেড়ে দিতে পারো যদি ছেড়ে দিতে লো গুলালো সাত বেদে তো একদিন আল কোরআন এর আসবে বিজয় শতদল শতমত আর নয় আর নয় বৈষাম্য নয়ের আনুজয় তবে নয় পরাজয়। এক পথে পর মতে মুসলিম এ জাতির আসবে বিজয় আসবে বিজয় শতদল শতমত আর নয় আর নয় বৈষম্য নয় সাম্যের আনো তবে নয় পরাজয় শতধন শতমত আর নয় আর নয় বৈষম্য নয় সাম্যের আনজয় তবে নয় পরাজয়